بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث وارباع يزيد في الخلق ما يشاء परम करुणामय असीम दाता आल्ल नामे शुरू समस्त प्रशंसा आल्लर जिन आसमान और जमीन स्रष्टा फरस्ता गण के बार्ताक तीन तीन और चार चार पाखा विशिष्ट सृष्टिर मध्य जाछा जोग करें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 তা কেউ প্রেরণ করতে পারে না তিনি বেদিত তিনি পরাক্রমশালী প্রজ্ঞা ময়ালি কিনু কুম ই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 করব কুমুল ফায়ুদ্ দু হিল করুষ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য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 যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তাকে উত্তম মনে করে से मंद के मंद मन निश्चय जाके पथभ्रष्ट करें इच्छा सत्पथ प्रदर्शन करें सूतरा अपनी तरज अनुतापूर निजेके ध्वस कर निश्चय आल्ला जा আল্লা বায়ু প্রেরণ করেন অতপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে अतपरिता मृत भूखंड दिखेत करी अतपर तद्वारा से भूखंड मृत्युर पर सजीवित कर কেউ সম্মান চাইলে জেনে রাখুক সমস্ত সম্মান আল্লাহরের জন্য তারি দিকে আরোহণ করে সৎ এবং সৎকর্ম তাকে তুলে নেয় যারা কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাদের চক্রান্ত ব্যর্থ হবে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর বীর্য থেকে তারপর করেছেন তোমাদেরকে যুগল र्भधारण करना प्रसव करना क्यूँ ताक्ति बना ब्रास पायना किन् लिखित आताब निश्चय यहाँ आल्लर पक्ष सहज رَبُّهُ وَهَذَا مِلحٌ أُجَاجٌ وَهَذَا مِلحٌ أُجَاجٌ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حلية দুটি সমুদ্র সমান হয় না একটি মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি লোনা উভয়টি থেকেই তোমরা তাজা মৎস্য আহার করো এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ করো তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখো যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোলিমুল তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা। সাম্রাজ্য তাঁরই তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো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 কেয়ামতের দিন তারা তোমাদের শির্ক অস্বীকার করবে বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না যদি হে মানুষ তোমরা আল্লাহর গলগ্রহ আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন এটা আল্লাহর পক্ষে কঠিন নয়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 আল্লাহ নিকটে সকলের প্রত্যাবর্তন ওস্ত উইল এল ফরুর উইল এল ওয়ে দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয় সমান নয় অন্ধকার ও আলো সমান নয় ছায়া ও তপ্তরোদ আরো সমান নয় জীবিত ও মৃত আল্লা শ্রবণ করান যাকে ইচ্ছা আপনি কবরে সাহিত্যদেরকে শোনাতে সক্ষম নন ইন উম ইহ ন আপনি তো কেবল একজন সতর্ককারী আমি আপনাকে सत्यधर्मसह पाठिए संबदाता और सतर्ककारी रूपे एम सम्प्रदाय नहीं जतर्क आसेंदीम তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল তাদের কাছেই তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সহিফা এবং উজ্জ্বল কিতাব সহ এসেছিলেন অতপর আমি কাফিরদেরকে ধৃত করেছিলাম কেমন ছিল আমার আজাবিনিস তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতপর তদ্দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফলমূল উদ্গত করি পর্বত মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপদ, সাদা লাল ও নিকশ কালো কৃষ্ণ অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ জন্তু चतुष्पद प्राणी रही आल्लर बान्लें मध्य ज्ञानी के केवलता के भय निश्चय आल्ला पर्रमशील क्षमामय